ইসলাম শুরু হয়েছে অসহায় অবস্থায় আবার ফিরে যাব অসহায় অবস্থার অসহায়তের অবস্থায় ইসলামকে যারা ধরে রাখবে এদের জন্য হইল সুসংবাদ সবচেয়ে বড় সুসংবাদ তার জন্য ঘোরা বাদ বর্তমানে ইসলাম এটা কি গরবতের শিকার না বিজয়ী নিজেদের অবস্থা দিয়ে বুঝতে পারতেছেন গর্বতের শিকার না বিজয় যদি বিজয়ী হইত তাহলে ইসলামের আলোচনাগুলো পলায় পলায় করা লাগে ভয়ের সাথে আতঙ্কের সাথে করা লাগে গর্বতের শিকার এটা স্পষ্ট আল্লাহ আলমিনাল্লসানকে প্রেরণ করছেন কিছু জন্য এই গর্বত থেকে মুক্ত করে ইসলামটাকে বিজয়ী করা যায় সেই কম রাজি বিজয়ী করার পাঠিয়েছেন সব আদর্শে সব মতবাদের সব ধর্মের উপর এটাকে কি করার জন্য বিজয়ী করার জন্য এই জন্য আল্লাহবল আলমিন রসুল সবকে কি করছেন বিজয়ী বলতে কোন বিজয় ভিত্তিক ভাবে ইসলাম হোক আর না হোক দলিলগত ভাবে ইসলাম কি বিজয়ী এমনি কি বিজয়ী রসুল চেষ্টা করার আগেও কি বিজয়ী না দলিলগত ভাবে কি চেষ্টার আগে বিজয়ী না এই বিজয় ইসলামের জন্য বিদ্যমান এটা সময় আছে এই বিজয়টার জন্য কখনো শুনলাম হ্যাঁ এলে আলার উপর আলমী যে বলতেছেন যে রসুল পাঠিয়েছি বিজয়ের জন্য এটা কোন বিজয়ের জন্য কি করার জন্য বিজয়ী জন্য আর রসুল বিজয় অবস্থায় রেখে গেছে আমি রসুল পাঠিয়েছি বিজয়ের জন্য যে অবস্থায় রেখে গেছেন সেই অবস্থাটাই আল্লাহ পাখির কি উদ্দেশ্য যে অবস্থাটাই কি আল্লাহ পাখির এখানে বিজয়ের জন্য করণীয় কাজ কি ইসলামটাকে বিজয় করা রসুল কিভাবে কিভাবে এর একটা নকশা আল্লাহ তালা দিয়ে দিবেন না দিয়ে দিবেন না নকশা আল্লাহ তালা দিয়ে দিবেন যে বিজয়ের ব্যবস্থা হইলো কিতার বিজয়ের ব্যবস্থা কি রসদে আসতে যে আমাকে নিজেদের দেওয়া হয়েছে লাহা ইার করার জন্য কি করার জন্য নিজেদের দেওয়া হয়েছে তাহলে বিজয়ের জন্য রসলায় পাঠাইছেন আর বিজয়ীর ব্যবস্থা হিসাবে রসুল কি উল্লেখ করতেছেন কি বিজয় এই বিজয়টার জন্যই আল্লাহ রব আলামী রসুল সময় সামকে পাঠিয়েছেন আর এই বিজয়ের মাধ্যমেই পুরা পৃথিবীবাসী আল্লাহ তালার দিনের নিয়ামত তারা কি হবে সমৃদ্ধ হবে আল্লা দিনের ভিতরে প্রবেশ করবে দলে দলে কখন কি আসবে বিজয় আসবে কোন বিজয়ী বিজয় দলিলগত বিজয় মক্কার জীবনে ছিল না ছিল না সে সময় হয়ে গেছে বিজয় যখন আসবে তখন দলে দলে ইসলামের ভিতরে কি করবে আর এটা বাস্তবে রসুলের জীবনে ঘটে পুরা পৃথিবীবাসী ইসলামের এই নিয়ামত দ্বারা এই যে মসদে কি ভিতরে একটু পচা রক্ত দমছে পচা রক্ত দাম ব্যথায় এসে এখন এই যে রক্ত ঝরানো এটা কি কোন উপকারী বস্তু না ক্ষতিকর তার ভিতরে যে প্রয়োজন আছে অবস্থায় এখন রক্ত ধরণটা কি ক্ষতিকর না दुनिया मध्य कूफा कैंसर जत दिन तुनिया देहटा सुस्त होना की सस्ती पाना शांति मानसिदेह ना करते पृथ्वी अशांतिमय पृथ्वी कीशांिमय অশান্তিময় হইতো দুনিয়া বিবিশৃঙ্খলা থেকে যদিনা করতেন পৃথিবীর সব আবাদতখানা মসজিদ ধসাই দেওয়া হয় কি করে দেওয়া হইতো মসজিদে ধসাই দেওয়া হইতো যদি কিনা থাকতো দফা না থাকতো তাহলে এগুলি রক্ষার জন্য আল্লা আলমের সাহায্য করবেন তাকে যে আল্লাহকে কি করবে সাহায্য করবে তে আল্লাহ এর সাহায্য করে কিভাবে ভাবে আল্লাহকে সাহায্য করে কিভাবে সবই আল্লাহ হুহ বি আর এই বিষয়টা অবগত হওয়ার জন্য দেখে আল্লাহ এবং আল্লাহর না দেখে সাহায্য করে লুহা নাজিল করার উদ্দেশ্য হলো যে আল্লাহ রব করা সাহায্য করা লুহার মাধ্যমে আল্লাহ সাহায্য করলে আল্লাহ এখানে দিয়ে দিয়েছেন স্বীকৃতি দিয়ে দিয়েছেন যে এটা কাকে সাহায্য করা হলো আল্লাহকে সাহায্য করা হলো আল্লাহকে যদি তোমরা সাহায্য করো ইং তাংসুর হয় আল্লাহ তাল্লাহ তোমাদের কি কি করবেন সাহায্য করবেন আল্লাহ যদি তোমাদেরকে সাহায্য করে তোমাদের উপর কেউ থাকতে পারবে না জয়ী হতে পারবে না ব্যবহার করা লোহা ব্যবহার করে যদি আল্লাহর তাই তাই আল্লাহকে সাহায্য করা হলো আল্লাহ তালা দুনিয়ার মধ্যে মানুষকে ফেরেস্তা হিসাবে পাঠান না মানুষের মধ্যে মারামারি কাটাকাটি এটার একটা মাদ্রা আল্লাহ তালা দিয়ে দিচ্ছেন আজম আল ইসলামকে যেমন জান্নাতের মধ্যে মারামারি কাটাকাটি করে আর হবে বুঝেছে পারে অপারেশন পারে আরেক ব্যক্তি কি পারেনা অপারেশন পারে এখন এর মাধ্যমে কি করা যাবে অপারেশন করা হবে কারণ যদি সে ক্ষেত্রে অস্ত্রটা ব্যবহার করে তাহলে কি উপকার হবে না কি পরিমাণ আর যদি এটা ব্যবহার না করা হয় দিনের কিছুই কোনো কিছুই কি করবে না টিকবে না কেন কারণ দুনিয়ার পচা রাজা দুনিয়ার মধ্যে যে সমস্ত প্রয়োজন আছে ওগুলোর স্বভাবই হলো এমন যে এগুলি শুধু কি হয় কুকুর এবং কুফা এগুলো হলো ক্যান্সার এগুলো দিনে দিনে কি হবে আর বাড়ার দ্বারা মানবতার ব্যথা বাড়বে না কমবে বাড়বে ধর্মের এই কি হবে কি করতে হবে আর কাপের মু চিরদিন তোমাদের বিরুদ্ধে সিকাল চালা যাবে যারা যারা দিন থেকে ফিরানোর জন্য কিতাল করবে এখন যারা দিন রক্ষা করতে চায় তারা কি করতে হবে নতবা ওদের থেকে দিন থেকে কি করার জন্য রক্ষা করা যা ওদের চেষ্টা থাকবে কি করা ত্রিটালের মাধ্যমে শক্তি ধীরে দখল করা এখন ওরা ক্রেতালের মাধ্যমে শক্তি ধীরে দখল করে আছে না নাই আমেরিকার হাতে শক্তি আছে দেখেই তো যুদ্ধ শক্তি তার কাছে আছে দেখেই তো সারা পৃথিবীর ছড়িয়ে ঘুরাইতে পারতেছে নেতৃত্ব দিতে পারতেছে সারা পৃথিবীরবাসী তার আদর্শ গণতন্ত্র গ্রহণ করতেছে তার শিক্ষা ব্যবস্থা গ্রহণ করতেছে তার সংস্কৃতি গ্রহণ করতেছে তার অর্থ ব্যবস্থা গ্রহণ করতেছে তার সত্যি আছে এই কারণে না আমেরিকার যে সভ্যতা আমেরিকার যে সংস্কৃতি আমেরিকার যে শিক্ষা ব্যবস্থা আমেরিকার যে সমাজ ব্যবস্থা ইসলামের এই বিষয়গুলি নিম্নমানের ইসলামের একটা মানুষ নেয় না কেন আর আমেরিকারটা নেয় কেন খুদ মুসলমান পর্যন্ত আমেরিকারটা নেয় কেন নিজের একটা নিয়ে ইসলামিক অর্থ ব্যবস্থা নেই ইসলামিক সমাজ ব্যবস্থা নাই। কেন বলেন হ্যাঁ জাহেরান তারা গানে আর জাহেরি গালবাঈ তারা পাইছে কিছের মাধ্যমে এটা আল্লাহ তালানের মধ্যে কি করবে না মুসলমানরা করবে পায় কাফেররা করতেছে পাইতেছে আল্লাহ আদেল আল্লাহ আদলুন যে করবে সে করবে দেখেন ইসলামের মধ্যে দিফা জাহাদ ইসলামী জাহাদ আমেরিকা নিজের দেশ রক্ষার জন্য সব ব্যবস্থা নিয়ে রাখছে কোনো দেশ তার বিরুদ্ধে কোন ধরনের অ্যাকশনে যাইতে পারে সেই সম্ভাবনা দেখা দিলে সে আগে বাইরে সেই সমস্ত দেশগুলির সেই সমস্ত দেশগুলি দখল করে না করে না সেই সমস্ত দেশের যে গোষ্ঠীগুলি আমেরিকার স্বার্থের বিরুদ্ধে ধারাবি সেই গোষ্ঠীগুলির দমানের জন্য সে সম্পূর্ণ শক্তি নিয়োগ করে না করে না সেইগুলিরে জেল জুলুম এর করে না করে না তার স্বার্থের বিরুদ্ধে দাঁড়াইতে পারে কোন একটা গোষ্ঠী সেই গোষ্ঠীর একদমই তো অপর আমেরিকা ইসলামের এই আদর্শটাতে পালন করতে ইসলামের জন্য করতেছে না তার নিজের আদর্শ জন্য করতেছে কিন্তু আদর্শটাতে পালন করার কারণে সে ফল কি করতেছে সুফল বর্ণিত হাদিস তোমরা যদি যেহাদ ফেরা দাও আল্লাহ তারা তোমাদের উপর বিল্লতি কি করবেন চাপাইয়া দিবেন ততদিন বিলতি দূর হবে না যতদিন তোমরা দিনের দিকে ফিরে না আসো হোক সে শেখোলা হোক সে মুক্তি হোক সে মহাদেব হোক সে একেবারে সাহাবি হোক সে বদরি সাহাবি হোক সে একেবারে আখা পাই শরীর সাহাবি সে যদি দেহাত ছাইরা দিয়া বসে তাহলে হ্যাঁ বদিনীর মধ্যে কোন দুদেশ দেখছিলোষণা দিয়ে দিয়েছে আপনাদের কে এই ঘোষণা পাইছেন যা ইচ্ছা তা করো সব গুণা তোমাদের কি কি বয়সে উপনীত হয়েছে সেই বয়সে সে একটা যুদ্ধে না যাওয়ার কারণে হাজার লোক গেছে আর একজন বুড়া কি করে নাই যায় নাই হাজারের সেই গিয়ে তারা কি করেছে তারা গুনার কাজ করেছে শিকার করছে তারা কিছু ভালো কিছু মন্দ মিলিয়েছে কোন মন্দটা এই যে না গেছে এই না যাওয়াটাই জেহাদ আছে আর এই বদিনীর কারণে হলো এই এই বদিনীটা দূর হবে না বিশেকেরা নামাজ পড়লে বেশিকেরা রোজা করলে বেশিকেরা হজ করলে বেশিকেরা জাকাত দিলে বেশি কেরা অন্যান্য কাজকিরা করলে এই বদমিনীটা এখন দূর হবে শুধু জেহাদে অংশগ্রহণ করি যেই কারণে বদিন দিনের দিকে সেই কি করতে হবে রাস্তায় ফিরে আসতে হবে গুণা যেতে আরেকটা কাজ হইব নামাজ এর লেগে বেশি ঘিরে রোজা রাস্তা দিরাঘাত নামাজ সরকার এনে কাল কার নামাজ আমার কষ্ট লাগে রোজা রেখা দেওয়া লিখবে দুই কোটি টাইয়া দেওয়া লেখি দিরাঘাত কোনটার দাম বেশি টাকার দাম বেশি না নামাজের দাম বেশি একটা দিয়ে আরেকটা কি হবে না বিকল্প রোজা হ্যাঁ রোজার বিকল্প নামাজ বিকল্প বুঝেন তো যে এটার এমন হবে না আমার আমরা এই মধ্যে পরে আসি যেটা করতেছি না তো কি করতেছি বলবো তেলের ব্যাপায় কি দিতে হবে তেল দিতে হবে এখন তেলের ব্যাপায় আপনি বেশি কিরে পানি দিলেন কাজইবো দুরবস্থার শিকার আমরা কিসের কারণে যে ছেড়ে চল এই দুরবস্থা দূর হবে না কিনা হইলে জেহাজের দিকে ফিরে আসবে সবচেয়ে বেশি জরুরি বর্তমানে এই আমাদের এই হালতে দিকে এক হাইফি হতে না বিভিন্ন হাইফি হতে ফোকাহের জীবনের দিকে তাকায় কোরআন একাডেমি রায়াতের দিকে তাকায় সাহবা ইকাডেমের জীবনের দিকে তাকায় ফোকাহের স্পষ্ট বক্তব্যের দিকে তাকানো হোক সবগুলো বা তারা একেবারে সূর্যের একেবারে আর একটা প্রবাদ আছে অন্ধ হইলে প্রলয় বন্ধ হয় না আরে এই দিকদের সব ঝড় তুফান সব গাছপালা ভেঙা নিয়ে আসতেছে আচ্ছা চোখ বন্ধকেরা রাখলে এই ভাঙ্গা থাকবে দেখা যায় একেবারে জহের নগদ নমুনা যে আমরা কোন যেহার অস্ত্র শস্ত্র এগুলির সাথে আমাদের কোন সংশ্লিষ্টতা নাই আমরা হলাম সারা দুনিয়ার সাধু পুরুষ কি পুরুষ সাধু পুরুষ তাই না এই সাধুতা দেখায় দেখায় দেখায় দেখায় আমরা দিনটাকে কি করতে চাইছি প্রতিষ্ঠান করতে চাইছি আমাদের এই সাধুতার সম্মান রক্ষা করা হয়েছে না আমাদেরকে ভাবে করা নিরস্ত্র অস্ত্রের মাধ্যমে আঘাত করা রক্ত ধরানো হয়েছে আমাদের এটা তো তোর দিনের ঘোষণাই যে তারা তোমাদেরকে অস্ত্রের আঘাত বন্ধ করবে না তোমরা আঘাত করতে না না করতেছ এটা তারা দেখবে না তোমাদের মধ্যে দিনের নাম যতক্ষণ আছে ততক্ষণ পর্যন্ত তাদের আঘাত তোমাদের উপর কি হবে তাদের ফিতাল চলবে আগাত চলবে তোমাদের দিন থেকে ফিরানের আগ পর্যন্ত তুমি যদি সশস্ত্র ভাবে যাও অথবা না যাও দু সে কি করবে তোমার উপর সশস্ত্র আঘাত করবে তুমি যদি বলো যে আমি সাথে নাই আমি এগুলি থেকে পাঁচ এবং পবিত্র মুক্ত তাহলে সে তোমাকে ছেড়ে দিবে আল্লাহব্বুল আলমিন বলতেছেন কি করবে না ছাড়বে না আল্লাহ বলতেছেন কি করবে না ছাড়বে যখন সে ছাড়বেই না তখন তার উপর তোমার বিজয়ী হওয়া তারা কোনো কি নাই উপায় বিজয়ী হইতে হইলে সেই যে অস্ত্র নিয়ে আসতে যে তোমার সেই অস্ত্র নেওয়া যেতে হবে এতটুকু তোমাকে সুযোগ দেওয়া হয়েছে যে তুমি কি করতে হবে না তার সমপরিমন অস্ত্র নেওয়া যেতে হবে না তোমার যতটুকু নিয়ে যদি আল্লাহ নিক্ষেপের সত্যি নির্বিবাদ যানবাহনের শক্তি এটা যোদ্জন করতে পারো দুর্জন করতে তুমি না হোক হাত বাড়াও তালে ঝরিত হো আজ দিব আল্লাহ তোমাদের হাতে তাদের সাথে তারা যুদ্ধের জন্য তৈরি হয়ে গেছে আক্রানোর খবর শুনছে এরা কোন দেশ আছে তাদের এই সময় কোন দেশ তাদেরকে সাহায্য করার মতো এমন রাষ্ট্র আছে বিদেশে না শত্রু চতুর না সে অবস্থায় হুকুম পালনের জন্য দেহাদের জন্য কেতালের জন যখন তৈরি হয়ে গেছে আল্লাহ আমার হাত কাদের হাতের উপর এদের হাতের উপর এদের হাতের উপর এই আল্লাহ আল্লাহ দিলেন কার হাতে তোমাদের হাতে আমাদের হাতে কতাল্লা তুমি করো কে করছিস কতাল মুসলমান জানা এটা আল্লাহ বলছেন তুমি করো নাই কে করছিস আল্লাহ করা তাহলে আল্লাহ এর এমন বলি হয়ে যায় যে তার সম্পূর্ণ সরাসরি কাজ দা তার দিকে বরং তার থেকে নফি করে দিকে নিয়ে আসে জাহেরি চোখে কি দেখা গেছে রসলের মুঠে নিককে হয়েছে না আল্লাহ কি পরিমান আপন করে নিচ্ছে আল্লাহ তালা বিষয়টাতে এইটা নিয়ন্ত্রণটা কি পরিমান আল্লাহ জাহেদটাকে আল্লাহ তালা নিতা এটা তোমার দ্বারা হয়নি তোমার দ্বারা কি সবার চোখে গিয়ে এটা এই যে তালেবানরা এই যে একটা তাদের মতো মোটা বুদ্ধিওয়ালা অশিক্ষিত প্রযুক্তি অর্থনৈতিকভাবে অর্থনৈতিক ভাবে কি পুরা এখন বর্তমানে এটা সরাসরি যদি কেউ থেকে থাকে তাহলে তারা কারা তারা না যে না এই আমেরিকা রা না কি ভাগ্য মন্দ তারা খুশ নাস তাই না আল্লাহ সেই ক্ষুদ্রত্ব এখনো চলতেছে আব্রে রহমত দুরা না আমরা আমর ওইটার পাত্র হইতে পারতেছি না এখনো কিছু মানুষ পাত্র কি হইতাছে সেই মুক্তা খুঁড়াইতেছে এখন এই মুক্তা কোরআনে দিয়ে ভিতরে কি থাকবে থাকবে বিভিন্ন বিভিন্ন এবারতের মধ্যে আসতে মুসলিম সদীতে আব এর সিয়াসতের ভিতরেই তিন কিতাবের মধ্যে আসতে এবার সিয়াসতের বাইরে আরো প্রায় পনেরোটা সূত্রে এই হাদিসটা খেয়েছে আর অনেক রে মধ্যে কি শব্দ সহ আসে সেটা তিতাল শব্দ সহ আসতে তিতাল শব্দ সহ আসতে তিতাল একটা খাস শব্দ না আর যদি কোথাও মুতল কয়েক থাকে মুতলক টা মাহমুয় কিছু রূপর মোকাইয়াদের যদিও নাকি অন্যান্যরা ইমাম বোখাদি বলছেন হুমাহুল আইন কি বলছেন হুমাহুল যে আসলে এরা কারাই মুখাতি বাকি ওই মহাদা যে অন্য অন্যদের কথা বললেন সেটা হলো এই হিসাবে কারণ সেই যুগে মুসলমান নাম যাদেরই ছিল সবাই মোকাতিল ছিল যারাই মুসলমান ছিল সবাই কি ছিলেন মুখাতিল তার দেওয়ানে মধ্যে কেতালের মধ্যে দেওয়ান দেওয়ান মানে দেওয়ানের মধ্যে নাম উঠানোর উমরাজার সুর থেকে দেওয়ানের ব্যবস্থা কি আছে সময় সিস্টেমটা ছিল কিন্তু দেওয়ানের ব্যবস্থা রেজিস্টার না। মুখা তিলের মধ্যে যারা আহলে আলে হবে তারা বেশি মর্যাদা ছিল হবে না মুখা তিলের মধ্যে যারা কি হবে সত্যি হবে তারা বেশি মর্যাদা হবে না মধ্যে যারা মুহাদ্দ হবে তারা বেশি মর্যাদা ছিল হবে না মুকাতির স্তি বত নাই শুধু ফেঁকা নিয়ে পেরে থাকে মুখা তির সি বত নাই শুধু কি নিয়ে পেরে থাকে থাকে সে মুখা তিরের বেশি মর্যাদাশীল কশিম কাল মর্যাদাশীল না সাথে জড়িত হোক চাই হাদিসের সাথে কি হোক নামটা তার উপর ফিট হয় না ফিট হবে। কয়েদিন না ফিট হয় সে কম মর্যাদা হবে হ্যাঁ قاعد ہوا ایک جن جاہل اور ایک جن عالم حسنیستم الذین یعلمون والذین لا یعلمون اثنتین قاعدर ভিতরে তো আবার फर्क মারাতে থাকবে না قاعد देखते हैं जाहल और दूसरी की आलम तरफ से नालेन्द्र मतलब क्या है अगर मुकातिल एक तहlene আর একটা জাহেল আর থাকে কি জাহেল জাহেল মোকাতিলা আর একজন কি এই প্রকার কোনদিন কেতাল নাই আর অন্য গুণের বিয়া কি মোকাতিলের আগে হয়ে যাবে এই টাকাশ কি তার্ত্বিক এটাই এছাড়া যদি হবে কার জন্য এটা জাননাতে আর হল এত বড় মর্যাদা এটা কেন উপকারিতাটা বেশি একটা হিসাবে আসেন দুন উপিতাটা বেশি কি পাবেন কাফেরদের আল্লাহ ঘোষণা কি যে তারা দিন থেকে ফেরানোর জন্য চিরদিন তাদের দেওয়া যদি না দেওয়া হইত না তাইলে এখন প্রতিহত ব্যবস্থা না থাকলে সবকিছু কি হয়ে যেতায় সবকিছু ধ্বংস হয়ে যেত তাহলে যা কিছু রক্ষা পেয়ে যাচ্ছে প্রতিহত ব্যবস্থার কারণে না কিছু কারণে আমিলা মানুষের এই আলোকে যারা হোক তারা সারা পৃথিবীর সব নেবেনা পাইতেছে না সব নেয় বাকি আছে না বাকি নেই তাদের উচিলাই বাকি তাদের বোকার এবং সমর্থন সেখানে সব ধরনের অনেক ধরনের বিষয়ের চর্চা ছিল না সব ধসাই রেখে দিতে এবং সাহিত্য টাইত্য এদের চর্চা ছিল না ছিল না বলেছিল কি পরিমাণ ছিল সেই সময় সারা পৃথিবীদের মধ্যে মুসলিম অমুসলিম নির্বিশেষে সবচেয়ে বেশি জ্ঞান বিজ্ঞানের চর্চা ছিল কোথায় সবই হইলো বইটা হইলো কি পরিমান গৌরব এই বিষয়টার ক্ষেত্রে বিশেষ করে অন্য সব কিছুর জন্য কি তো সুবিধা আছে সব কিছুর জন্য কি আছে সুবিধা আছে শুধু জেহাদের বিষয়টার জন্য কি দুনিয়াটা সংেপ এক তারা কোন পর্যায়ে কি পর্যায়ে যান না অপরাধীরা শত্রু বানিয়ে রাখছে পৃথিবীতে অপরাধী আছে না নাই অপরাধীরা কোন কাজটা সবচেয়ে বেশি শত্রু অনেক দিনের কাজে তারা শত্রু না সরাসরু কোন দ্বারা সবচেয়ে বেশি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 আর যারা শয়তানের ইয়ে বন্ধু তাদের কাজ হলো শয়তান তার বন্ধুদেরকে কি পাওয়া ভয় পাওয়া শয়তানের ভয় পায় এটা কার কাজ শৈতান বন্ধুত্বের কাজ কাসার কি চা আমরা এই গুলির থেকে উদাসীন থাকি না কাফেররা যে জিনিসটা চায় সেই জিনিসটা করা করাটাকে আর কাফেরদের ক্ষতি হবে যে জিনিসটা আল্লাহ নির্দেশ দিয়েছেন যে কাজটা এই কাজটা আমরা মনে করতেছি এটা ক্ষতি এটা কি ক্ষতি বাস্তবে বিষয়টা আমাদের কথাটা মনে হবে যে আর এই মাদার সর আছেন একটা মিসবাহা ওর মধ্যে সায়দা মুখ পালন করি ব্যাখ্যাটা দেখেন কি ব্যাখ্যা উনি লেখেন উনি বলছেন তার নিল্লিপ তাকলি সংখ্যায় কম কারণ এরা আল্লাহর হুকুম পরিপূর্ণরা কি করতেছে শুধু আল্লাহকেই মানে আর কাউকে কি করে না সাধে আজম সংখ্যা বেশি দিক দেওয়া হয় না আল্লাহর হুকুম পালন দেওয়া হয় আল জামা তুমা থাকেছে। যাদের সংখ্যা করুন এর পরে সংখ্যা কাদের বেশি হবে খারাপ বেশি হবে ধর্মের হুকুম পরিত্যা মুসলমানদের মধ্যে বেনামাজি বেশি না নামাজি বেছি বেনামাজি নামাজিদের মধ্যে জাহেল বেশি না আলেন বেছি কারণে আমরা যেন বিভ্রান্তির মধ্যে না পড়ি এই কথাগুলি তারা বুঝে না তাহলে এটাই জবাব দেয় তারা বুঝেনা এটা যদি কোথাও দলিল হয় যে তারা বুঝে না কোন দলিল দলিল যে আমাদের কাঁচের হই নাই এই কথা দ্বারা কিন্তু ওরা কুকুরিটাকে বেড়ে রাখানোর জন্য দলিল হিসেবে বানাইছে কোনটা রে তাদের কাস্তর তাকে কি আমরা আল্লাহর একটা হুকুম সারুনের জন্য দলিল হিসেবে বানাইছি কি আরে কাস্তর এই যে আমাদের বিজয়ন্তি গুলি না জানার কারণ অনেকেই আছে মুখলে কিন্তু এই জাহালতের থেকে একলাচার কারণে এই ভোগান্তির থেকে সে দুনিয়ার মাঝে রক্ষা পাইতেছে না আর রক্ষা না কারণে কি পাবে না আমি বুঝি নেই আমি জানি নেই এই উজোর করে সেখানে কি করা যাবে যাবে না দুনিয়ার মধ্যে ভোগান্তি দেবাচা দিতে আমরা বুঝি নাই যে সাত সত্তর আমাদেরকে অস্ত্র দিয়ে কি করবে আঘাত করবে সুতরাং অস্ত্র দিয়ে আঘাত করার পরে কেউ মশছে কারণ তো মরনের কথা না সেটা প্রশংসা করছে না তাদের নিন্দা জানাইছে নিন্দা জানাইছে জায়গায় জায়গায় লোকগুলির ব্যাপারে বলা না এই গাছ গুলি না বুঝাচ্ছে এরপরে তাদের কি করছো না আমাল আমাল ওদিক তারা কি ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত যখন সূক্ষ্মা হবে তখন দেখা যাবে এই না বুঝার পিছনে তার একটা কি ছিল নষ্ট ছিল কারণ আবাহম আব না হুম হিসান চাকরি মাদ্রাসা মোহতানিমি মাদ্রগিরি হাদিয়া তোফা প্রতিষ্ঠা সম্মান এইসব গুলির উপর কি আছে আঘাত আছে সুতরাং এই না থাকা দায় কি বলো ভালো মাঠে যখন ওই তারা এসে শুক্র একটা কি ছিল নষ্ট মানুষ এনে দেখা নাই আমি এনে কি না দেখি না দেখি গিয়ে রয়েছি আল্লাহ দেখা কে দেখা লিসে ওই দেখা পাই যতদিন দিন গরিব ছিল দিন আসছে না চুটছে ততদিন কি যে বর্তমানে দিন গরিব না দিন বিজয়। আর দিন ধরি আর আমাদের কে আমরা খালি ধনী হই খালি প্রতিষ্ঠিত হই খালি আমাদের সুযোগ বাড়ে আমাদের সুবিধা বাড়ে কোন দিন ধরলাম কথাটা কঠিন ভাত্তবতাই এখন ছোট আর এদের ছুটতেছে ঘর ছুটতেছে আত্মীয় স্বজন আছে না তুই কিছু লোক আছে এখন যে ছুটে ঠিক আছে আর আমাদের কেউ আসে সুতরাং আমরা রসুলের তালিকায় নাই। রসুল এবং সাহায্য থাকলে দিনের কেউ থাকলে তাদের সুতরাং हां, हाँ समय है। है। ये साफ नहीं क्या विषय बोझा दरकार जहात टा की कहला दरकार एक दिन कर सब बुझाई देना ধরো এই অনুভূতিটাও যদি হয় যায় আমাদের এই বিষয়টা জানা কি প্রয়োজন তাইলেও এই বর্ষাটা কি হবে সার্থক এই জন্য একটা মাসা লাগবে এই মাসার আগে আপনারা রামাফির রায়ের আলোকে একটু আকিব করেন এই হালতে আমাদের উপর করণীয়টা কি এবং সবচেয়ে বেশি করণীয়টা কি এখন কি যেহাদ ফরল না ফরল না এটা শুধু কিতাবের থেকে দেখা মাসার আলাদা আকিব করেন ওই উমুকে করে উমুকে করে না এটা তো তার মুক্ত হয়তো আছে কথা হইনা মরে গেছে এই জন্য ওখান থেকে একটু চেষ্টা করি আমি কোরআনে কিনে তো আসেন শুধু কোরআনের সরাসরি কোরআনে গেলে কোরআন এর ব্যাখ্যা কি হাদিস হাদিসের ব্যাখ্যা কি সাহবাই রসুলের জীবন এবং সাহবাহের জীবন দিন কোনটা অবস্থার উপর সাহবাহ কি করছেন জব দিতে পারবো সাহাবাহিক যেটা বেশি আমি শেষ আর কোনো লাগবে না আর বাকি ধরব আপনার জব দিবনের উপযোগী বাকি কাজটা থাকে সেটা বানাই দৌড়াইলেন পরীক্ষা নাম্বার আর এটা দুদিনেও দিতে পারেন আর কি লাগতো না নম্বর হা ভাই করে মিলে দিদি যাই উঠতে পারেন কোন কি আর নাম্বার কার্ড বনিয়েছিল পাশে